সাহুল রাজি লাউতাল হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসিল্লা সাল্লাহ সাল্লাম এর নিকট দিয়ে অতিক্রম করছিল তখন তিনি বর্গকে বললেন তোমাদের এর সম্পর্কে কি ধারণা তারা উত্তর দিলেন যদি কোথাও কোনো মহিলার প্রতি এ লোকটি বিয়ের প্রস্তাব দেয় তার সঙ্গে বিয়ে দেওয়া যায় যদি সে সুপারিশ করে তাহলে সুপারিশ গ্রহণ করা হয় যদি কথা বলে তবে তা শোনা হয় রাবি বলেন অতপর নবী সাল্লাহু সাল্লাম চুপ করে থাকলেন এরপর সেখান দিয়ে একজন গরিব মুসলিম অতিক্রম করতেই রসুল্লা সাল্লি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন এ ব্যক্তি সম্পর্কে তোমাদের কী ধারণা তারা জবাব দিলেন যদি এ ব্যক্তি কোথাও বিয়ের প্রস্তাব করে তার সাথে বিয়ে দেওয়া হয় না যদি কারো জন্য সুপারিশ করে তবে তা গ্রহণ করা হয় না যদি কোনো কথা বলে তবে তা শোনা হয় না তখন রসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বললেন ভর্তি ওই ধ্বনীদের চেয়ে এই দরিদ্র লোকটি উত্তম